إلا رسول قد خلت من قبله الرسل أفإما تأقتلاً قلبتم على عقابكم ومن ينقلب على عقبيه فلن يزر الله شيئاً وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتاباً مؤجلاً আল্লা রবুল আলমিনেরই নিয়ন্ত্রণ সেখানে সর্বময় ক্ষমতা কার্লা তুনিয়াতে সীমিত পর্যায়ে যে আমাদেরকে আল্লাহ তালা সক্ষমতা দিয়েছেন এটা আল্লাহর নিয়ন্ত্রণেই রয়েছে সক্ষমতা দিয়ে আল্লাহ শক্তিহীন হয়ে গেছেন তিনি এটা কি কি করতে পারেন ঘুরাতে পারেন মাঝে মধ্যে আল্লাহ রব আলমিন এটা দেখিয়ে দেন স্বাভাবিক আমরা দেখি আগুনে পুড়িয়ে দেন কিন্তু ইব্রাহিম আলহ ইসলামকে আগুনে কি করে নেই স্বাভাবিক ভাবে পানি সবকিছুকে ডুবাইয়া শেষ করে দেয় তো মুসা আলি ইসাল্লামের জন্য পানি তার সেই আচরণ কি কারণে প্রকাশ করেন পানি নিজে তার মধ্যে দিয়ে পথ করে দিয়েছে সে অন্য কানে যায় আল্লাহ নিয়ম হলো যে দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ রব আলমিনের অনুগ্রহ গুলো তালাশ করবে সেগুলো অর্জন করবে দুনিয়ায় আল্লাহ যে নাজাম যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুপাত দুনিয়ার কোনো কিছু আল্লাহ রব্বুল্লাহ আলমিন খেলতামাশা হিসাবে আপনি এই সবকিছু অনর্থক সৃষ্টি করেননি দুনিয়ার মধ্যে দিন কে বিজয়ী খান আল্লাহ শত্রু যারা বিদ্রোহী যারা আছে তাদেরকে পরাজিত করা সেই শক্তিটাকে প্রতিহত করার সেই শক্তিটাকে শেষ করার জন্য আল্লাহ আল্লাহর সৈনিকদেরকে আল্লাহ পাক্ষী দিয়েছে। নির্দেশ দিয়েছে এবং সেটাকে প্রতিহত করা সেটাকে দমানুর জন্য আল্লা সৈনিকদেরকে সহায়তা প্রকাশ পেস কিন্তু সেটা সেটাও একটা কুচিলার মাধ্যমে হয়েছে যতগুলো মোজেজা আমরা আদিসের কিতাবে বিবরণে পাই সবগুলো দেখা যাবে কোনটাই শূন্য থেকে কিছু হয়নি শূন্য থেকে হয়েছে এটা দিয়ে আল্লাহ রব আলিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এখানে ফলগুলো পাওয়া যাবে উপকরণ গ্রহণ করার মাধ্যমে যে ফল অর্জন ফরস সেই ফলের জন্য উপকরণ করা মালিক তো আল্লাহ কেউ একজনকে হত্যা করেছে হত্যার জন্য গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে এর কারণে লোকটা নিহত হয়ে গেছে এবং দুষ্কার যে ছুরি চালিয়েছে তার তারা মানে হত্যার ফেসলা না করতেন তাহলে সেই ব্যক্তিটা নিহত হতো একটু দুনিয়ার দৃষ্টি তো এখানে হিসাব নিকাশ লোকেরা কারোর নিবে এই ব্যক্তিটার উপর একটা জাহাজ চলে জাহাজের মধ্যে একজন নাবিক থেকে সারেং থাকে পানিতে যে জাহাজ গুলো চলে সে জাহাজটাকে এদিক সেদিক নে সে যদি একটা ট্রলারের উপর জাহাজটাকে উঠা দেন ছোট্ট একটা উপর অনেক লোক যদি মারা যায় তাহলে ইঞ্জিন থেকে এই কিন্তু কোন শক্তির অধিকারই না শক্তিটাকে নিয়ন্ত্রণ করে কে এই জন্য যা আছে এই কারণে সে পুরস্কার অপায় জায়গা মতো সবকিছুর নিয়ন্ত্রণ আমলার হাতে আল্লাহ যদি শক্তি প্রবাহ বন্ধ করে দেন শক্তি প্রদান না করেন যত চেষ্টা এই করিঙ্গে যত ঘুরানি ঘোরা লঞ্চ ছাড় দিয়ে দিয়েছে তুমি এটাকে চালিয়ে স্টেশনে নিয়ে থামাইতে পারো আবার কোন গাড়ির উপর কি করতে পারো উঠে ঠিক মতো যদি পরিচালনা করো তুমি পুরস্কার পাবে আর যদি পালট করো তাহলে কি হবে শাস্তি ভোগ হবে দৌড় দেন দৌড় দিয়ে লাঠিটা ধরে ফেলে দেন কুকুর কোন দিকে দৌড়াবে লাঠির দিকে না ব্যক্তির দিকে আসলে কি কুকুর আঘাত করতে কি আপনি না লাঠি লা উপকরণের পিছনে ছুটতে ছুটতে অনেক সময় এ খেয়া হারিয়ে ফেলি আসল নিয়ন্ত্রণ কার আল্লাহ এই বিষয়টার ঘোষ আমাদের কি হয়ে যায় হারিয়ে যায় লাভের মালিক পারে না সে আল্লাহ সীমিত পর্যায়ের ক্ষমতা আমাদেরকে উপকরণ গ্রহণের যোগ্যতা আমাদেরকে দিয়ে দিয়েছে এবং তিনি স্বাভাবিক নিয়ম এটাই রেখেছেন যে উপকরণ গ্রহণের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ কি দিয়ে তাকে ফল তোমাদেরকে সহায়তা দেব আমি কি দিয়ে থাকে সেটাকে কি করা হয় সহায়তা আল্লাহ আলমিন কাজ করাবেন তার বন্দা দের কে দিয়ে আমি আলহালাম কে দিয়ে রসুদ সোষাম কে দিয়ে যে বিন বিজয়ী করেছেন এবং সেই ব্যবস্থাটা কেয়ামত পর্যন্ত চালু থাকবে কেউ যদি সে আসবাব গ্রহণ করে তাহলে সে বিজয়টা পাবে সে সফলতা টা কি করবে কেউ গ্রহণ না করলে সে পিছিয়ে তাহলে অন্যদের জন্য যাদেরকে নির্দেশ দেওয়া হবে যে তার মত কাজগুলো করো তাদের একটা ওজোর দেখানো একটা বাহানা পেশ করার অবকাশ থাকতো যে সে তো কি সতী সে তো মানুষ না অবস্থানটা কি তিনি একজন ধূ তোমরা সরাসরি সংবাদ গুলো পাওনি কিভাবে সফলতা কিভাবে ব্যর্থতা এই বিষয়গুলি তুমি কি করো না জানো না তোমার জানা ছিল না তিনি আল্লাহ সংবাদ পরিবেশন করি রসুল অর্থ সংবাদ বাহনকারী তিনি হলেন একজন দুধ খালাতহির রসুল তার পূর্বেও আরো অনেক রসুল কি হয়েছে হয়েছে আফ মা তা ও ইনقلবতু আলা আ'কাবিকুম যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হয় তার অজ্ঞতার দিকে ফিরে যাবে যে বিষয় তিনি জানিয়ে যাওয়ার সেই বিষয়টা জানিয়ে গেছে আল্লাহ তাল্লাহ ইসলাম জানালার কাছে মনোনীত দিন যেই দিনের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে জান্নাত অর্জন করা যাবে জান স্বাস্থ্য থেকে কি করা যাবে বাঁচা যাবে মানুষ কিন্তু একটা অনন্ত মানে যখন রূপ জগতে তাকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে তার চলার শুরু সে একটা সত্তা হয়ে গেছে অস্তিত্ববান হয়ে পড়েছে সে এখন তার দুনিয়ার জীবন তার শেষ না এটা তার চলার পথের একটা স্টেশন তার চলার যত দিন আছে জান্নাত জান্নাত ততদিন কি আছে জান্ন আরো বেশি দিন সেই বিশাল জীবন সবটা নিয়ে সে লোকটা পুরো এখানে সাময়িক নেতার অবস্থানটা এখন তার পুরা জীবনের মধ্যে কোন কাজগুলো করলে তার সফলতা আসবে কোন কাজগুলো করলে তার ক্ষতি হবে দয়া করে জানিয়েছে আর রহমান দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছে আর কোরআন এর এই বিধান গুলোর প্রদান এটা আল্লাহের দয়া প্রকাশ যদি না দিতেন তাহলে আমরা আল্লাহ আল্লাহ দেওয়া শুরু করেছেন আদম আলি সাল্লাম থেকে কিন্তু পরিপূর্ণ কি করেননি দেননি রস আলহালামকে একেবারে পরিপূর্ণ দিন কি করছেন দিয়েছেন আজ তোমাদের জন্য তোমাদের দিন কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম যেটা অবকাশ নেই কি আমার পর্যন্ত এই দিনই কি হবে চলবে এর আবেদন কখনো কি হবে না শেষ হবে না এবং এর উপযোগিতা দিন কি হবে না শেষ হবে না ফিহি পর্যন্ত এক কিতাব তোমাদের প্রতি নাজেল করেছি যার মধ্যে তোমাদের আলোচনা তোমাদের আলোচনা যে বলা হয়েছে যারা যখন যে সময় কোরআন পড়তেছে তার জন্যই এই বক্তব্য যেটা তোমাদের হয়েছে যে এটা হলো যেটা আপডেট একেবারে নিত্য নতুন তাজা একেবারে তাৎক্ষণিক এখন এর জন্য এই সমাধান কোরআন যদি এই সময় নাজেল হইতো যেটাকে আমরা মনে করি যে শিল্প বিপ্লবের পরের যুগ এখনো এই কোরআন আলমিনে পরিপূর্ণ দিন রসোমের উপর কি করেছেন নাজের করেছেন আর এই পরিপূর্ণ দিনকে রসম বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন আর বাস্তবায়ন করেছেন কিভাবে দুনিয়ার উপকরণ গুলি করে করেন অবলম্বন করা ছাড়া তাদের কাছে সমাদৃত ছিলেন সমাজের মধ্যে গ্রহণযুদ্ধ ছিলেন সবার প্রিয় ছিলেন সেই রাসুল সাল্লাইকে এই জন্য কি করতে হয়েছে উপকৃত হইতে হয়েছে মানুষের গান মন্দ হয়েছে এমনকি বন্দি পর্যন্ত থাকতে হয়েছে নিজে না নিজের ছিলেন না থাকতে পারেন সাতাশটা যুদ্ধের স্বয়ং নিজেকে কি করতে হয়েছে অংশগ্রহণ করতে হয়েছে যুদ্ধের দাঁত রস হয়েছে রসল এই যে অবস্থাগুলি এসেছে এটাও আসলে দিন প্রতিষ্ঠার ব্যবস্থা এই অবস্থা গুলোর উপর দিয়ে যাওয়া ছাড়া প্রতিষ্ঠিত হবে না সেই কার্যক্রমের উপর যতদিন উন্নত ছিল ততদিন পর্যন্ত তার প্রতিষ্ঠিত ছিল বিজয়ী ছিল যখন সেই কার্যক্রম আবার তারা কি করছে এগুলো দেশিল্য দেখিয়েছে ধীরে ধীরে ধীরে ধীরে আবার কি এর দিকে চলে এসেছে দিন যেহাদের দিকে ফিরে না আসবে দিন তোমাদের দিনের দিকে ফিরে আসা হবে না দিনের অন্য সব যদি করা হয় যে হাতকে যদি না ধরা হয় তাহলে এই অবস্থা তোমাদের থেকে কি হবে না দূর হবে না তখন গাড়িটা চলে একটা চাকা নাই যখন অন্য চাকা যদি বেশি গাড়ি লাগানো হয় তাও গাড়ি চলবে না আর এটা লাগাই দিকে আরেকটা যদি খুলে ফেলা হয় তাও গাড়ি চলবে শুধু আল্লাহরি দিয়েই শেষ করেনের সময় ইসলামের বিজয় থমকে গিয়েছিল রসল যে নমুনা রেখে গেছেন এই নমুনা উপর এই আদর্শের উপর যখন তারা সারা পৃথিবীতে তারা বিস্তারকারী থেকে একটা পর্যায়ে এসে আমরা ইসলাম যখন শুরু হয়েছিল তখন অসহায় ছিল গরিবের আরবি গরিবের অর্থ কি অসহায় কেউ তাকে চেনে কেউ তাকে মূল্যায়ন করেন অপরিচিত হিন্দি কত বিধান এখন আমাদের জানা নেই জেহাজের মতো একটা বিধান এটা যদি খুব মুসলিমদের সাথে আলোচনা করা হয় মুসলিমদের সাথে এই বিষয়টার কথা বলা হয় তারা এটাকে খারাপ ভাবে এটাকে ভিন্ন একটা কিছু মনে করে। শিক্ষা অনুযায়ী যেহাটকে তারা কি করে অনলাইন মুসলমানদের নামাজি হাজি গাজি সবকিছু অন্যান্য আমলের মধ্যে খুব পাকা দিনের বিভিন্ন বিষয়ের মধ্যে তারা খুব অগ্রসর তারপরে দেখা যায় সেই বিষয়টা কি করে না নিরাপত্তা আল্লাহ শত্রুদের কাছ থেকে সুরক্ষা ভিক্ষা যে করা যায় না এই ভিক্ষাটা যে মারাত্মক জঘন্য ভিক্ষা আমরা সারা পৃথিবীর যত যত বড় শক্তিশালী আর যত বড় ব্যক্তি হইনা কেন যেন আমাদেরকে কিছু না করতে পারে শত্রুকে শত্রু হইল যে মুসলিমরা যারা শরীর প্রতিষ্ঠা করতে চায় যারা ইসলাম ইসলাম বলে শত্রু হইলো তারা আর বন্ধু হলো আল্লাহ শত্রু মুসলমানদের বাস্তব অবস্থাটা এই অবস্থাটাকে ব্যাপক ভাবে মুসলিমরা কি করে নিচ্ছে গ্রহণ করে নিয়েছে শত্রু আর মিত্রের পার্থক্যটা সম্পূর্ণ কি হয়ে গেছে তখন এমন হবে আদি ছেলেমেন্দু মুসলিমের আসছে যে মা আরুফ কে মা আরুফ ভালো কাজ কে ভালো কাজ হিসাবে জানবে না বন্ধকাজ কে মন্দ কাজ হিসাবে কি করবে না জানবে কাল কুজ এ মোজা এদের দিলগুলি হয়ে যাবে উল্টানো কলসের মত উল্টান কোরআন থাকবে ঠিক সুন্না থাকবে ঠিক কাজ থাকবে ঠিক নসিহত থাকবে ঠিক দিলের ভিতরে ইসলাম প্রস্তুত একটা বিধান কেউ যদি কেউ না মানে কেউ গ্রহণ না করে সে মুসলিম থাকবে সে মুসলিম হবে কত বিষয়ের ব্যাপারে আমরা এই অবস্থা দেখাই যে এটাকে গ্রহণ করি না যায় আমি আরো বিরোধীতে বিরোধীদের শিবিরের মধ্যে আমি অবস্থান নিয়ে আসি ইয়াদের মধ্যে কিছু লোকের অবস্থা এমন হয়ে যাবে ইয়াদা আউন আহলাল আহলাল ইসলাম বোকার মধ্যে আসছে তারা মূর্তি আর ইসলাম ইসলাম ইসলামপন্থীদেরকে হত্যা করবে এমন পর্যায় আসবে কিছু কিছু লোক বলছেন এই সমস্ত লোকগুলিকে আমি যদি নাগাল পাইহাম আর এদের কেউ যদি নিহত হয় সে হবে সবচেয়ে নিকৃষ্ট নিহত ব্যক্তি ইসলাম অসহায় এমন এক অবস্থায় পৌঁছেছে যে এখন মুসলমানদের জন্য কোন আশ্রয়স্থলে পৃথিবীতে নেই বিশেষ করে সিলাভতের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিলুপ্তির পর মুসলমানদের আবাদত বন্দিগি ইসলামের বিধান পালন ব্যক্তিগত হুকম হাকাম গুলো পালন করা এগুলো নির্বিঘ্নে নিশ্চিন্তে আরামের সাথে করতেও থাকে তারপরেও তাদের উপর ফরজ। বিধান প্রতিষ্ঠিত এই পুরা এলাকাটাই হলো বিদ্রোহীদের ঘাটি। এই ঘাটিতে এক দুইবার হইলো আক্রমণ করা এটা কি ফরজ এটাকে বলা হয় ফরজে কি একবার বা দুইবার আক্রমণ করা এটা কি আইনটা ব্যক্তিগত ভাবে ফরজ এখন এটা কখনো তার কোনও পারে কখনো ফর্জে কে ফেয়াটা উন্মতের জন্য এমন ফরজ যে এটা সোটার এটা ছুটলে তারা বাঁচতে পারবে না ছুটার সুযোগ নেই এই জন্য একজনের উপরে চাপায় কিনা হয়ে যায় লুটে না যায় বন্ধ না হয়ে যায় কোনো বন্ধ হয়ে গেলে ছুটে গেলে তাদের ক্ষতি হয়ে যাবে যদি দেওয়া যায় তাহলে সবাই থেকে দায় মুক্ত হয়ে কিন্তু কাজ যদি ছুটে যায় তাহলে এর ভয়াবহতা এর বিপদ এর শাস্তিটা আইন ছুটার চেয়ে গুণ বেশি মারাত কাজটা করাটা অনেকটা সহজ ছিল কারণ একজন না করলে আরেকজন করতে পারে আরেকজন না করে আরেকজন করতে পারে কিন্তু যদি ছুটে যায় তাহলে এর খারাপ পরিণতিটা দুর্গতিটা এর শাস্তিটা এর আজাবটা আর ফর্জে আইনের চেয়ে লাখো কোটি গুণ বেশি মারাত ফরজে আইন ছুটে যাওয়ার কখন থেকে আমরা জড়িত হয়ে আছে। সে চিন্তা আমাদের মধ্যে এবং আজাদ থেকে কেউ তোমরা রক্ষা পাইলে না অন্য যদি যথেষ্ট পরিমাণ করে ফেলতে পারতো তাহলে তো হয়ে যেত সবাই তো এই অপরাধে অপরাধ আর এই মারাত্মক অপরাধ যে এতজনকে বললাম গুটিগতিক এই কারণটা হয়ে যেত নিয়োজিত করে দিলাম চাঁদ সূর্য আসমান জমিন মেঘ বৃষ্টি মাটি পানি সবকিছু তোমার জন্য আমি কি করলাম কাজে লাগিয়ে দিলাম আমার এই সবকিছু ভোগ করতেছো। এরপরে আমার এতটুকু কাজ তোমরা কি করতে পারলে না হাঁপাইতে হাফাইতে নিজের মনের আহ খুশিতে হাফাইতে হাফাইতে সুটে ফাল মুরিয়াতে কদাহান তার পায়ের ঘুরের আগা পাথরের মধ্যে লেগে আগুন জ্বলে যে পায়ের ঘুরের আঘাতে সহ্য করে তার মালিক তাকে কতটুকু আর কি নিয়ামত দিয়েছে কিন্তু মালিকের নির্দেশে সে নিজের জীবনটাকে এইভাবে বাজে লাগাইয়া দেয় যে শত্রুর তীরের বৃষ্টির ভিতরে শত্রুর বর্ষ আঘাতের ভিতরে সে ঢোকে যায় পিস্পা হয় না মানুষ তার রবের ব্যাপারে কি ঘোড়াকে তার রব তার মালিক কি আর দিলু সেই ঘোড়া এতটুকু হতে পারে নিজের জীবন বাজে লাগে একটা মানুষের কি করা উচিত ছিল সে সে পৃষ্ঠানদের নিজের কি সার্থনা ছুটে যাচ্ছে আর যে আল্লাহ পাক এই কষ্টের জন্য বিশাল বড় নিয়ামতের ঘোষণা দিয়ে রেখেছেন আর এর থেকে পশ্চাৎপাদা দেখানো পিছনে ফিরার ব্যাপারে আল্লাহ পাক ভয় দেখিয়েছে আল ফিরার জাহাব যুদ্ধ থেকে ফির দেখান। যুদ্ধে না থাকা যুদ্ধ থেকে পিছিয়ে সরে আসা এটাকে বড় বড় সাতটা কবিরা গুণ আর একটা কবিরা গুণ বলা হয়েছে যুদ্ধের কৌশলটা যখন এমন যে এখানে আক্রমণ করে করে নিজেকে গোপন রাখতে হবে এই কার্যকরণটা যুদ্ধের মাঠ এটা যুদ্ধের একেবারে সরাসরি ওইভাবে মাটি বালি ঘাস বালা হওয়া জরুরি না এখনো তো আপনার যুদ্ধের মাঠ পুরা পৃথিবীতে আসেনা নেই কাহের তোমাদের দিন থেকে ফিরানোর জন্য ইনিস্তাত যদি তাদের ক্ষমতা সোলায় তাহলে তাদের সাধ্যের সবটুকু তারা খরচ করবে দিন থেকে ফেরানোর জন্য কিসের মত যুদ্ধে যুদ্ধ এখন তাদের থেকে দিনকে রক্ষা করতে হলে আল্লাহের নির্দেশ দিল তারা যেহেতু যেন তাদের সাধ্য তাদের সামর্থ্য তাদের শক্তি কি হয়ে যায় শেষ হয়ে যায় তাদের দাপট হয়ে যায় দিনও পুল্লুকুল ইল এবং দিন পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যায় এটা একেবারে তাদের যে কাজ তাদের মোকাবেলায় আল্লাহ সেই কাজটাকেই নির্দেশ করেছে দুনিয়া বাহ্যিক উপকরণের উপর আল্লাপাক রেখেছে তারা যে কাজ গুলো তোমাকেও সেই কাজ করতে হবে তারা যেভাবে হবে। এখন তারা কি সামরিক ভাবে শক্তিশালী নয় তারা কি পৃথিবীতে কোথাও মুসলমানদেরকে আক্রমণ করে দিয়ে রাখে নাই আর তাদের আদর্শটা যে সারা পৃথিবীতে ছড়া পড়ছে তাদের আদর্শটা যে মুসলিমরাও গ্রহণ করতেছে কেন তাদের শক্তির কারণে না তাদের এই শক্তির অবস্থানে থাকার কারণেই তো তাদের আদর্শটা আসলে তো তাদের আদর্শের পিছনে কোন লাই যৌক্তিকতা সার্থকতা নাই গ্রহণ করে দিন দিন সংস্কৃতিটা সেই সভ্যতা কেন গ্রহণ করতেছে কারণ তারা শক্তির অবস্থানে আছে ইসলামের আদর্শ এত উন্নত হওয়ার পর ঐটাকে কেন গ্রহণ করা হচ্ছে না দুর্বল কারণ মুসলিমরা দুর্বল রসদাম ছিলেন সারা পৃথিবীদের সেই রস এখন আমাদের জন্য মাঠ ছেড়ে দেওয়ার কি নাই শুরু আর হাদিসের মধ্যে পরিষ্কার বলেছে যে একটা দলকে আমার পরিণত মাঠে থাকবে থাকবে যে আল্লাহ যাদেরকে হক বলেছেন তাহলে কি তারা আল্লাহ সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে না বাস্তব সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে এখন যুদ্ধের যে একটা পরিস্থিতি অবস্থা চলতেছে এটা একেবারে পতনের চূড়ান্ত সীমানার সময়টা না এর চেয়ে একটু মুসলমানরা উপরে একটু উঠে এসেছে মোকাবেলায় দাঁড়ানোর মুসলিমরা দাঁড়িয়েছে এতটুকু না বরং দাঁড়ানোর পরে ধীরে ধীরে তারা অগ্রসর মান আর এই অগ্রসর অবস্থাটা অনেকটা কি হয়ে গেছে দৃশ্যমান হয়ে গেছে রাস্তাটা হয়ে গেছে না রাশিয়া আক্রমণ করেছিল রাশিয়ার দশ্ন ধর যাই হোক কিন্তু মুসলিমদের উপর যে আগ্রাসন এর মাসে তারা ছিল সেটা থেকে তারা কি হয়েছে পিস্পা হয়েছে একটা পড়াশক্তি পিস্পা হওয়া এটা কি একটা কম ঠিক তারপরে সমষ্টিগত ভাবে এই যুদ্ধটা কি কি করেছে সমর্থন করেছিল সেই সময় যারা যোদ্ধা ছিলেন সেখানে বড় বড় ব্যক্তিরা চিন্তা বিভিন্ন দেশের সেনাবাহিনী থেকে ছুটে আসা কর্নেল এই সমস্ত আলহামদুলিল্লাহ তারা সবাই পরামর্শ করেছে যে আসলে আমাদের যুদ্ধ তো শুধু রাশিয়ার বিরুদ্ধে ছিল ছিল ইসলামের পক্ষে এবং কুপুরের বিরুদ্ধে কুপুর রাশিয়া যেমন কাকারা আমেরিকা তো সে তার রাজনীতিক চিন্তা ভাবনায় প্রতিদ্বন্দ্বী শক্তিটাকে দুর্বল করার জন্য সে আমাদের কি করেছে সহায়তা করেছে এর অর্থ কি চির সে আমাদের বন্ধু সে যখন শক্তিশালী হয়ে যাবে সেও তো কুকুরের লিডারে যুদ্ধটা তো তার সাথে আমাদের করতে হবে এই জন্য সেই সময় তারা বিচক্ষণতা দূরদর্শীদের সাথে পরবর্তী যুদ্ধটা আগামী বিশ্বের যুদ্ধটা কিভাবে হবে সেই প্লান তারা তখনই করেছে এবং সেই যুদ্ধের জন্য শুধু প্লান করেই বসে থাকে না প্লানটা বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার কি কাজ দরকার কি প্রশিক্ষণ দরকার এই গুলোতেও তারা কি হয়েছেন আত্মনিয়োগ করেছেন সর্বস্ব বিলিয়া দিয়েছেন সেগুলির জন্য আফগানিস্তানের মধ্যে তখন তিরিশটা মতো ক্যাম্প ছিল তালিবানদের হুকুমত চলতেছে তখন তিরিশ টার মতো ক্যাম্প ছিল তালেবানরা তো যুদ্ধ করেন একটা বিশেষ করে আরব বিশ্ব থেকে যারা এসেছিলেন তারা সে সময় আগামী বিশ্বের যুদ্ধের জন্য প্রস্তুতি টা নিতেছিলেন প্রশিক্ষণ টেকনোলজির দিক দিয়ে হোক যুদ্ধের কৌশলের দিক দিয়ে হোক যুদ্ধের প্যাটার্ন কি হবে সেই বিষয়গুলি জানার দিক এইগুলো তারা গ্রহণ করতেছিলেন বিশাল বড় একটা কর্মকান্ড সেটাও শিখার জানার এবং বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করার বিষয় আমাদের দেশের কেউ এই বিষয়গুলোকে কি করে নেই রক্ত করে নেই এসে গেছে এখানে আবিষ্কার এবং অভিজ্ঞ লোকদের চিন্তা ভাবনায় একটা নকশা প্রণয়ন হতটা কি এক সমান এক সমান একটা মোবাইল ব্যবহার নিজে মোবাইলের ফ্যাক্টরি দিয়া মোবাইল আবিষ্কার করে ব্যবহার করা এটা সহজ বেশি বাজারে যে ডাচের কিনে নিজস্বভাবে যদি প্রত্যেকটা জিনিস আবিষ্কার করে করে করতে হয় তাহলে দুনিয়াতে চালা যাবে এই নিয়ে এই বিষয়টার মধ্যে আমাদের দেশে এই ধরনের কিছু নির্বোধ হয়েছে করেছি আল্লাহর জন্য এখলাসের সাথে এই জন্য কিন্তু আসলে আসলে এটা যে আসলে একটা পুরো আগে বিচ্ছিন্ন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মুহূর্তের ভিতরে তাদের নিজেদের যুদ্ধের শক্তিটাকে সমাজ শক্তিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সুতরাং এক জায়গায় হয়ে গেলেও চিন্তা করতে হবে মন ব্যাপারে একটা গ্রাম বানিয়ে ফেলছে বৈশ্বিক গ্রাম এর মোকাবেলায় যুদ্ধটা মুসলমন্দের যুদ্ধটাও কি হয়ে গেছে গ্লোবাল হয়ে গেছে বৈশ্বিক হয়ে গেছে কি হয় নাই আঞ্চলিক এই হিসাবে ওনারা ভাগ করছে মোকাবিলা করে জয়ী হওয়া এটা গেরিলা পদ্ধতিতে সম্ভব তারা এই পদ্ধতি ইয়ে করছে মানুষে চিনি শুদ্ধ শুরু করে দিয়েছে পদ্ধতিতে মাঠ হবে পৃথিবীর প্রসিদ্ধ প্রসিদ্ধ উপযোগী কয়েকটা দেশ যেমন আফগানিস্তানের অঞ্চলটা ইরাক সিরিয়া তারপরে ইয়ামান লিবিয়া মালি নাইজেরিয়া সোমালিয়া এই ধরনের দেশগুলোকে তারা নির্বাচন করেছেন কি হিসাবে সর্বশেষ সংযুক্ত করছেন কাশ্মীর কে এইগুলি হলো যুদ্ধের মূল ভূমি যেখানে আমরা শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যাবো আর যুদ্ধের সবকিছু চিন্তা ভাবনা করে কি করতে হবে যুদ্ধের মদানটা নির্বাচন করতে এই হিসেবে নির্বাচন করেছে এখন যে যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে যদি তার কাজটাকে সঠিক কি দেয় আঞ্জাম দেয় তাহলে পুরা যুদ্ধের মানে যথাযথ কাজটা তার দ্বারা হবে আমাদের মধ্যে একটা তারা এ একটা অস্থিরতা থাকে আমরা যদি সেখানে যেতাম তাহলে আমরা যুদ্ধ কর্তারা খুঁজে এখানে থেকে আমার কোনো কাজ নেই বাস্তবে আমি যদি সেখানে যাই আসলে গেরিলা যুদ্ধের বিষয়টা হলো পুরো উন্নতির যুদ্ধ মানে গেরিলা যুদ্ধের আদর্শিক একজন কি আদর্শ গেরিলা যুদ্ধের আদর্শ যারা প্রতিষ্ঠা করেছে যাদের আদর্শ ফলো করে আমরা সফল হয়েছে চেয়ে গেবার একজন সে বলেছে গেরিলাদের জন্য জনগণ হল পানির সংগ্রহ করে মাছকে যদি ডাঙ্গাই নিয়ে যাওয়া হয় সে বাঁচবে না আর এই জন্য এখন পানির যে বেশি হবে পানির গভীরতা যে পরিমাণ বেশি হবে মাছের সুরক্ষাটা মাছের দৌড়াদৌড়ি তত বেশি সুবিধা এটা আল্লাহ পাখির অনির্দেশ আল্লাহ হয় সবাইকে যুক্ত করতে হয় কোন অংশকে বাদ দেওয়া যাবে এখানে কোন ওই যে আমাদের বিভিন্ন দল বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায় যে ওরা ওই দলের কাজের জন্য না এটা আসলে সম্পূর্ণ একটা ভুল চিন্তাভাবনা এর থেকে যদি উঠে না আসতে পারি আমরা সফল কাপের চেষ্টাই হলো এটা যে আমাদের মধ্যে ডিভাইড করে বিভেদ সৃষ্টি করে দিয়ে আমাদের মধ্যে গ্রুপ বানিয়ে এক একটাকে আরেকটা জিনিস লাগায়া পিছনে দিয়ে তারা কী করবে মজা মনে হয় এই যুদ্ধ যেটা খেতালের ক্ষেত্রে কাফেরদের চেষ্টা হলো যে পক্ষই পরাজিত হোক যে পক্ষই জয় হোক এদের কোনো এখানে টেনশন ইরাক আর ইরান যখন যুদ্ধ লেগেছিল তখন একজন সাহেব জিজ্ঞেস করেছিল আমাদের বাংলাদেশের একজন ইটার ইরাকের সাফিরা মানে সেই সময় বাংলাদেশে ইরাকের রাষ্ট্রদূত ছিল একজন সেই রাষ্ট্রদূত এ জিজ্ঞেস করছিল উনি কোনো কারণে দূতাবাসে গিয়েছিলেন রাষ্ট্রদূত এ তাকে জিজ্ঞেস করছিল যে বলো দেখি ইরাক এরান যুদ্ধে যার ফলে ওনার সাথে একটা গভীর ঘনিষ্ঠতা হয়ে গেছে পরবর্তীতে উনি ঘটনা উল্লেখ করছেন যাই হোক ভুল বিষয়টা যেটা বলতেছিলাম প্রসঙ্গের দিকে প্রাসঙ্গিক বিষয় বেশিনা যায় আসলে এরা আমাদেরকে আমাদেরকে লাগাই দিয়ে তারা নিরাপদে আমাদেরকে নিয়ে যারা আলহামদুলিল্লাহ এবং তারা স্থানীয়ভাবে এদের সাথে এরা যত বড় কথা যত হোক এদের সাথে কি হওয়ার জড়া যাওয়ার যুদ্ধে জড়া যাওয়ার পক্ষে না কারণ এটা দিয়া আমরা কৌশলগত ভাবে কি হয়ে গেলাম আমেরিকার সাথে যুদ্ধ করতে পারে উনি জবাব দিয়েছিলেন যে আমাদের দেশের সৈনিক তো আমাদের থেকে তিনশো কিলোমিটার দূরে আর আমেরিকার বিমান তো আমাদের তিন কিলোমিটার ও প্রেমা আরো নিকটে তাহলে কাছের ইয়া শত্রু কে কাছে শত্রু কোনটা হলো আর মূল শক্তি সেই কারণবর্তীটার পিছনে লাঠির পিছনে দৌড়াইতে গেলেছে কুকুর লাঠির পিছনে দৌড় দে তার পিছনে দাঁড় করাই দিবে আমার শেষ করবো আমি একে না ওই পিছনের ওনারা বলছেন যে সাপের মাথা সেই হোসামা বলে গেছে যে আমেরিকা হলো কিসের মাথা সাপের মাথা দংশন করতে থাকে এই জন্য তাদেরকে শেষ করার জন্য ওনারা সেই সময় প্ল্যান করেছেন যে আমি আমাদের যুদ্ধটা বাদ এই জন্য এই যুদ্ধটা আমরা কিভাবে জয়ী হতে পারি কোন পদ্ধতি পদ্ধতি যা এবং কি কি সাথে কিভাবে মিশতে হবে কাফের দের মানে গোয়েন্দা বাহিনীকে তাদের চোখ কে ফাঁকি দিয়ে কিভাবে সুগঠিত হতে হবে কিভাবে নিজেরা কার্যক্রম আগে হবে এই কৌশল তাদের কিসের বিষয়ে ছিল এর অন্তর্ভুক্ত ছিল তিনি আফগান যুদ্ধের একজন যোদ্ধা ছিলেন রাশিয়ার সময় থেকেই আফগানিস্তানে যুদ্ধ করতে তিনি তুরা তোর সময় একেবারে ওই সময় সাইখের সাথে পরে এই দেশ থেকে চলে গেছে সে কৌশল গুলো বেশি সময় প্রণয়ন করেছেন কৌশল অন্তর্ভুক্ত ছিল আমি তার দুর্গত সে ওখানে বই সময় মজা মার্বে এটা দুঃসাহসী হইয়া জেগে উঠবে যে তাদের তো মনোযোগ এসে আক্রমণ করা সুতরাং আমরা জায়গায় জায়গায় দাঁড়ায় যেতে পারি ঘোষণা দিয়ে দিতে পারি এসে যেতে পারি কারণ স্থানীয়রা তো কোন একটা কিন্তু বের হতে কি হয়েছে বাধ্য বাধ্য জানাই যে এখন তাকে দুর্বল করার একটা সুযোগ হয়েছে কয় হাজার শূন্য মারা গেছে তাদের হিসেবে তারপরে রেখে তাকে একটা আঘাত করে দেয় রক্তা যাতে বলে আমেরিকাকে সোয়া জমাই করতে হবে না মুখোমুখি যুদ্ধে তাকে পরাজিত করতে হবে তার এটামিক শক্তির মোকাবেলা আমাদের এটোমিক শক্তি সে যখন তার দেশের লোকদের যথাযথ সেবা দিতে পারবে না যুদ্ধের ব্যস্ততার কারণে এখানে অর্থ ডালার কারণে তখন দেশের লোকিত তার চলে যাবে তাকে কি পরাজিত করে দিতে হবে এখন সম্পূর্ণ সব শেষ দিতে হবে দিতে হবে এটন দিয়ে ধ্বংস করে দিতে হবে না এই যে তার বাস্তবতা এটা এখন বাস্তবতা এটাই যে সে দেখতেছে অনর্থক সম্পদ কি হচ্ছে তার ব্যাংক আর দেশের লোকদের যান যাচ্ছে আর তাদের আত্মীয় স্বজন দেশে যারা আছে এরা এদের তারা সংগঠন করতেছে তারা মিছিল করতেছে এই কারণে তাদের যুদ্ধের সাহসটা কিন্তু আর তারা দেখতেছে যেটা একবার মনোবল যখন ভেঙে যায় তখন আবার মনোবল চাঙ্গা করাটা খুব কঠিন এখন একটা দেশের মধ্যে পুরো পৃথিবী যায় কি হইতে জয় হইতে পারলো এই প্রকাশ্য ঘোষণাটা দিবেন সময় মতো এটা ওনাদের প্ল্যান যে আমরা তাড়াহোড়া করবো না একটা অবস্থান নিয়ে পৃথিবীর আটটা অঞ্চলের মধ্যে ভালো একটা অবস্থান নিয়ে পরে আমরা প্রকাশ্য ঘোষণাও দিবো খেলাফতের ঘোষণাও দিব এবং এটা কাফেরদের অনেকটা চাহিদা অনুযায়ী কার্ড হয়ে গেছে তারা চায় যে মুসলমানদের মধ্যে মুজাহিদের মধ্যে এমন কিছু অস্থির এমন কোন এমন কিছু মানুষ থাকুক যাদের আচরণ হবে কঠোর অন্যান্য মুসলিমদের সাথে তাদের মিল থাকবে না অন্যান্য মুসলিমদেরকে কাছে একটা মুজাহিদ মুজাহিদকে রক্ষা করা যেমন ফরজ জেহাদের মানহাজ কৌশলটাকে রক্ষা করা তার সঠিক পদ্ধতিটাকে রক্ষা করা এটা ফরস কাফের চেষ্টা করতেছে মুজাহিদদেরকে ধ্বংস করা যেহাদের মানহাজটাকেও ওকি করা করা এখানে যারা তাদের মানসের জন্য সহায়তা বা তাদের প্রচার করার সহিক হওয়া তাদের লাভ হলে নতুবা আয়স ও এদের বিরুদ্ধে বিরুদ্ধে ওদের একটা তারা অস্থিরতা ছিল আল্লাহ সেই একটা শিক্ষা তারা কাজ করে এখন সেই মানুষ গুলি আপাতত কি থাকবে ঠান্ডা থাকবে এখন কাজটাকে আবার ও মধ্যে কিছু মানুষের একটু ভুলের কারণে ক্ষতি হয়েছে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য কিনা না একটা শিক্ষা হয়ে গেছে আসলে কি ধ্বংস হয়ে গেছে নিঃশ্বাস হয়ে গেছে হয়নি তো এই পথের এমন কিছু ইয়া থাকবে যে কিছু বাধা বিঘ্নতা কিছু ধরনের গোল ত্রুটি কিছু ধরনের বিপদ কি করবে কিন্তু কি করতে না ওরা শেষ করতে পারবে যখন তাদের মোকাবেলায় মোটামুটি দেখার মতো কেউই ছিল না এখন তো আলাদান দিল্লি একটা দৃশ্যমান অবশ্যই ধীরে ধীরে ধীরে ধীরে আপনাদের উপলি করতেছেন আবার চূড়ান্ত বিজয় ছাড়া এটা কি হবে না পাবে না থামবে না কারণের অবস্থাটা হলো এটা শাহুসেন কে জিজ্ঞেস করছিল রসের ব্যাপারে তথ্য নেওয়ার জন্য চিঠি তো পড়ছিল কার কাছে রুমের বাদশা রুমের বাদশাহদের অনুসারীরা তারা দিন দিন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে না সারা কমে যাচ্ছে তারা বাড়ে না কমে তখন আবুসুফিয়ান বলেছিল সে সবগুলি জবাব ঠিক দিয়েছে সে বলেছিল যে না তারা তো দিন দিন বাড়তেছে এই প্রশ্নের জবাবে সে বলছিল যে ইমানের অবস্থাটা এমনই যে ইমানের প্রবাহ যখন একবার শুরু হয়ে যায় পূর্ণতার আগ পর্যন্ত আর থামে না ইমান হাতিমা ইমান যখন একবার শুরু হয়ে যায় তার প্রবাহ এটা এখন কোন কিছুতেই আরকি আমি চাল থামবে না পুরোনো তার আগ পর্যন্ত থামবে ওরা যত কিছুই চিন্তা করক না কেন তারা যতই চিন্তা করো যেভাবে না করে আমাদের সেইভাবে করলে হয়তো আমরা সফলতা পাইতাম আবার সেইভাবে শুরু করে দেখো ইনশাআল্লাহ এটা এখন পূর্ণতাই যাবে পূর্ণতা কখন যাবে যখন এই শর্ত কি হবে পূরণ হবে এখন এটা যদি আরো একশো বছর পরেও পূর্ণতা পায় আর দশ বছর পরেও পূর্ণতা পায় পাঁচ বছর পরে পূর্ণতা পায় সেটার জন্য আমাদের অস্থিরতার কিছু নাই আমাদের জন্য যারা আল্লাপ করেছে আর যুদ্ধ করেছে তারা আর যুদ্ধ করেছে তাদের মর্যাদা পরবর্তীতে একাজ যারা করেছে তাদের চেয়ে কি বেশ চিত্রটা দেখে পরে যারা মক্কা বিজয়ের পরে যারা যুদ্ধ করেছে আর সম্পদ ব্যয় করেছে বাহ্যিক সফলতা তাদের দ্বারা বেশি না। ইসলামের রাষ্ট্রের পরিধি বেড়েছে লাখ লাখ মানুষ ইসলামের দলের অন্তর্ভুক্ত হয়েছে তাদের এই দিন গ্রহণ করার সব সরাসরি এরা তারা পাবে না পাবে না এই বিজয়ের সময় যারা ইসলামের বিজয়ের পতাকা নিয়ে পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাদের আমল নামায় হাসারের মাঠে কি পরিমাণ মানুষের এখন বাহ্যিক ভাবে চিত্রটা তো এটা যে এরা অনেক লোকদের আমল নিয়ে কি করবে আগে যারা যুদ্ধ করেছে মাল ফরস করছে জাহরি হবে তাদের আমল এত লোকের ইসলামের সব আছে দুনিয়ার দৃষ্টিতে কিন্তু তার অনেক প্রাপ্তি দেখা যায় দেখা যায় মনে যে দিনের কাজ তার দ্বারা বেশি হয়েছে এর দ্বারা তত বেশি কি করে না হয় ঠিক বর্তমানে যে একটা মাঝারি পর্যায়ে কি করছে এসে রক্ষা করছিলাম আরো আগে আমাদেরকে সময়টা দেয় নেই দিলে হয়তো আমরা মানে অবস্থা মানে ইয়ার কারণে কঠিনতার কারণে মুখ ফিরিয়ে নিতে এখনো একটা পর্যায়ে কঠিন হয়ে গেছে তাদের মর্যাদা আর সুবিধার সময় যারা সঠিক হবে তাদের মর্যাদা কি হবে না সমান হবে অবশ্য সেই সময়ের লোকেরা মর্যাদা বা মর্যাদাটা এটা সেই সময়ের অনেক বেশি মর্যাদার বিষয়